মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدان الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تكتم الشهادة ومن يكتمها فإنه آثم القلبه যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীব সম্পর্কে কিছু কথা আলোচনা করা এই জীব দিয়ে ভালো কাজ করা হয় মন্দ কাজও করা হয় এই জীব দিয়ে আমরা যে অন্যায় কাজগুলো করি যা কোরআন হাদিসে আমাদেরকে নিষেধ করা হয়েছে এবং আমাদেরকে এই জীবের হেফাজত করতে বলা হয়েছে সেই সম্পর্কে দুটি কথা আপনাদের সামনে পরিবেশন করবো ইনশাআল্লাহ তালা পূর্বে আমরা আলোচনায় শুনে হব যে এই জীবকে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে হেফাজত করতে হয় যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় তাহলে তার শাস্তি কী করানে এবং হাদিসে তা আমাদেরকে জানানো হয়েছে যেমন মিথ্যা সাক্ষী দিতে হয় না অনুরূপ সত্য সাক্ষ্য গোপন করতে হয় না আপনি চোখের সামনে কোনো একটা কাজ হতে দেখেছেন কোনো একটা অন্যায় হতে দেখেছেন এখন আপনি যদি সাক্ষী না দেন তাহলে এই লোকটা কালকে আদালতে বা কোর্টে তার জিনিসকে প্রমাণ করতে পারবে না আপনি কিন্তু তার সাক্ষী বা আপনি সত্যিকারের জানেন জিনিসটা এখন সে আপনাকে এসে বলছে ভাই কালকে আপনি আমার হয়ে সাক্ষী দেন যেহেতু আপনি দেখেছেন সত্য সাক্ষী কিন্তু আপনি সাক্ষী দেবেন না তো এটাও যেমন মিথ্যা সাক্ষী দেওয়া অপরাধ তেমনি সত্য সাক্ষীকে গোপন করাও অপরাধ কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ولا تكتموا الشهادة তোমরা সত্য সাক্ষীকে গোপন করোনা ও মাইয়্যক্তমাহ فانه عاصم القلب যে সত্য সাক্ষীকে গোপন করে জেনে রেখিdio তার মন বড় পাপী এই আয়াত সূরা বাকারার মধ্যে রয়েছে যেখানে আমাদেরকে সত্য সাক্ষী গোপন করা থেকে নিষেধ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমান আদলামা মিমমান কাতাবা শাহাদাতান ইনদহু মিনাল্লাহ ওয়া তার থেকে বড় অপরাধী বা জালিম আর কে হতে পারে যে সত্য সাক্ষীকে গোপন করে সত্য সাক্ষীকে যে গোপন করে তার থেকে বড় জালেম আর কেউ হয় না ওমাল্লাহ হবে গা ফেলিন আম্মা চামালুন প্রত্যেক বান্দার এ কথা জেনে রাখা দরকার যে বান্দারা যা কিছু করে তাদের সমস্ত কিছু কর্ম সম্পর্কে আল্লাহ কিন্তু গাফেল নন আল্লাহ উদাসীন নন আমাদের সমস্ত কর্ম সম্পর্কে মহান আল্লাহ রবুল্লা আলমিন সবকিছু জানেন এবং সবকিছুর খবর তিনি আল্লাহ রবুল্লা রাখেন তাই এখানে তাকে জালেম হিসাবে আখ্যায়িত করা হয়েছে বা বড় হয়েছে সেই লোকটিকে যে সত্য সাক্ষী গোপন করে তো ভাইরা আমার কথা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া নিষেধ সত্য সাক্ষী গোপন করাও নিষেধ এই যে মিথ্যা সাক্ষী আমরা দেই এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কি কী ক্ষতি আমাদের সামনে আসে এক নম্বরের ক্ষতি যেটা আমরা লক্ষ্য করি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সেটা হচ্ছে যে বিচারককে সত্য বিচার করা থেকে বিরত রাখা হয় এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন কাদি বিচার করবে আমার আর আপনার সে একজন মানুষ সে একজন মানুষ হিসাবে আমাদের যে বিচার সে করবে তার বিচারের পদ্ধতি হবে কি যে সে ডকুমেন্টস এবং দলিলের ভিত্তিতে বিচার করবে আমরা সবাই জানি যখন কেউ কোন অভিযোগ আদালতে পেশ করে তখন আদালতের সরিয়তি পদ্ধতি হচ্ছে এই যে যে অভিযোগ পেশ করবে তাকে দলিল পেশ করতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল আলাল বাই আনকারা যে দাওয়া করেছে যে অভিযোগ করেছে তাকে দলিল পেশ করতে হবে মানে আপনি আমার ওপরে অভিযোগ করেছেন যে আমি চুরি করেছি এখন আপনাকে দলিল পেশ করতে হবে আদালতে যে আসলেই আমি চুরি করেছি হয় আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকবে কোনো পেপার থাকবে কোনো কাগজ থাকবে কিছু থাকবে যেটার ভিত্তিতে আপনি প্রমাণ করতে পারবেন যে আমি চুরি করেছি না হয় আপনার কেউ সাক্ষী হবে কেউ হয়তো আমাকে চুরি করতে দেখেছে সেই লোকটি আপনার হয়ে কালকে আদালতে গিয়ে বলবে যে হ্যাঁ আমি দেখেছি সে চুরি করেছে এখন হয় আপনি দলিল দেবেন নে বলবেন যে ওই সাক্ষী যে ও চুরি করেছে তাহলে এই সাক্ষীর ভিত্তিতে কাদি আমার বিচার করবে আর না হয় আপনি যখন প্রমাণ দিতে পারবেন না তখন যার উপরে আপনি অভিযোগ করেছেন সেই লোকটি কসম খেয়ে বলবে যে আমি আল্লাহর কসম করে বলছি আমি চুরি করিনি এটা হচ্ছে সরিয়তি নিয়ম বা সরিয়তি পদ্ধতি আল্লাহ নবী বললেন আল ও আলাল মুদ্দাই যে দাওয়া করেছে যে অভিযোগ করছে সে দলিল পেশ করবে আর যে অস্বীকার করবে তাকে কসম খেতে হবে যখন আপনি দলিল পেশ করতে পারবেন না তখন সেই ব্যক্তি কসম খাবে যে আমি চুরি করিনি এখন কথা হচ্ছে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে বললেন যে হ্যাঁ আমি দেখেছি সে চুরি করেছে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কাদি সে কিন্তু সঠিক বিচার করতে পারল না বরং আপনার সাক্ষীর ভিত্তিতেই বিচারটা হয়ে গেল যে বিচারককে আপনি সঠিক বিচার থেকে বিরত রাখলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বললেন ইন্নামা আনা বসারুন আমি একজন মানুষ ও আন্তাইয়া আর তোমরা বিচার নিয়ে বিবাদ নিয়ে আমার কাছে আমি একজন মানুষ আর তোমরা তোমাদের বিবাদ বা তোমাদের ঝগড়াঝাঁটির মীমাংসা করার জন্য আমার কাছে আসো তোমাদের মধ্যে কেউ এমনও আছে কথাই খুব পটু হয় খুব চিকন কথা বলতে পারা দ্রুত গতিতে জবান চলে ছুরির মতন তাদের জবান চলে আছে কোনো মানুষ দুনিয়াতে এমন মানুষ আছে যারা কথা বলতে খুবই পটু গুছিয়ে সাজিয়ে এমন করে কথা বলে যাদের মিথ্যা কথা ধরা খুবই কঠিন হয়ে যায় এখন কাদির কাছে গিয়ে সে এমন চিকনভাবে মানে পটু কথা বলে যে কাদি তার কথার ওপরে ভিত্তি করে তখন বিচার করে দেয় আল্লাহ নবী বলছেন আমি একজন মানুষ আর তোমাদের মধ্যে অনেকে আছে যে দলিল পেশ করার ব্যাপারে বড় পটু হয় বড় চালাক চতুর হয় কথা বলার ব্যাপারে তার এই চতুরতা এবং তার এই কথার ভিত্তিতে আমি তখন বিচার করে দিই কারণ আমি একজন মানুষ তো এখানে আল্লাহর নবী বলছেন যে একজন সাক্ষীদাতার ভিত্তিতে অন্যায় বিচারও অনেক সময় হয়ে যায় কারণ সে কথা বলতে এত পটু হয় কথার ব্যাপার সে এত চালাক চতুর হয় যে তার মিথ্যা ধরা পড়ে না তাই প্রথম নম্বরে যে ক্ষতিটা আমরা লক্ষ্য করলাম মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সেটা হচ্ছে একজন কাদিকে সুবিচার করা থেকে বিরত রাখা হয় অনুরূপভাবে আল্লা নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন যে তোমরা আমার কাছে বিবাদ নিয়ে আসো ইনাকম তাক্তা সেমোনা এলেইয়া তোমরা আমার কাছে মীমাংসা করতে আসো কিন্তু আমি একজন মানুষ আমি তোমাদের ওই কথার ভিত্তিতে বিচার করে দিই অথবা এরকম বিচার যদি আমি করে দিই তাহলে দোষ কিন্তু আমার নয় বরং দোষ হবে তার যে মিথ্যা সাক্ষী দিয়েছে অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আরও যে ক্ষতিটা আমাদের হয় সেটা হচ্ছে তার প্রতি জুলুম করা হয় তার প্রতি জুলুম করা হয় যার হয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হয় এটাও কিন্তু একটা ক্ষতির দিক কারণ আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই লোকটাকে ওই জিনিস আপনি পাইয়ে দিলেন যে জিনিসটা কিন্তু তার ছিল না অতএব তার প্রতি আপনি জুলুম করলেন বা তারও আপনি ক্ষতি করলেন যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে তাকে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে তাকে আপনি আদালতে জিতিয়ে দিলেন মিথ্যা সাক্ষী দিয়ে তার অনাধিকারের জিনিসকে তাকে পাইয়ে দিলেন বাহ্যিকভাবে যদিও তা দেখা যায় কিন্তু আসলে কিন্তু আপনি তার ক্ষতি করেছেন কারণ আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত সাল্লিয়াল একটি হাদিসের মধ্যে বলছেন ইনামা আনা বাসারুন ও আন্তা এলাইয়া ওখানা আমি মোহাম্মদ বদরুদ্দানী আপনারা দেখছেন বাংলা सत्यारमिन तर जीवन समय भलो व्यवहार भी कसार दुनिया भी किसी दाय दायित्व पालन कर যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি ভারতে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ করছি সত্য প্রকাশ করতে। কারণ যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় অনেক বিদ্যমান এক উদ্দেশ্য কেবলমাত্র সার্টিফিকেট অর্জন করা এরকম শিক্ষা নয় তাদের নাম দিয়ে একটি সুরাই নাজিলির উপর আর নারীরা যখন ঘর থেকে বেরিয়ে যাবে তখন শয়তান তার উপরে প্রভাব ইসলামী সমাজের গঠন আমাদের জীবনের জন্য কি ধরনের শিক্ষা চাই যেটা আমাদের মাঝে কাটাকাটি মারামারি নিয়ে আসবে না আলোকে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বলছিলাম যে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই লোকটিরও ক্ষতি হয় যার হয়ে সাক্ষী দেওয়া হয় যদি আমরা বাহ্যিকভাবে তার লাভের দিকটাই দেখি কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে সে বড় ক্ষতিগ্রস্ত হয় কারণ তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এমন জিনিস পাইয়ে দেওয়া হয় যে জিনিসটা কিন্তু তার অধিকারের থাকে না তাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলছেন ইন্নামা আনা বাসার আমি একজন মানুষ এখানে আরও দুটি কথা আমি প্রিয় দর্শকদের সামনে বলে দিচ্ছি যে হাদিসের আলোকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আমি তোমাদের মতো মানুষ কোরআনেও আল্লাহ রবুল আলমিন আল্লাহ নবী সম্পর্কে বলছিল কুল ইনামা আনা হুকুম ইম ওয়াহেদ তুমি বলে দাও যে আমি তোমাদের মতনই একজন মানুষ আমার প্রতি ওহি করা হয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই তো কোরআন এবং হাদিসের আলোকে কথা পরিষ্কার যে বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাহ আলী হসাল্লাম আমাদেরই মতনই একজন মানুষ ছিলেন যদি অনুক মানুষ এ কথা বিশ্বাস করে না কোন আল্লাহ নবীকে জ্যোতি বা নূর হিসাবে গণ্য করে আল্লাহ নবীকে মানুষ মনে করে না কোরআনের আয়াত এবং বিশ্বনবী মোহাম্মদুর রাসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মুক্তি দ্বারা একথা প্রমাণিত হয়ে যায় যে বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের মতনই একজন মানুষ ছিলেন তো আল্লাহ নবী বলছেন যে আমি একজন মানুষ আর তোমরা তোমাদের ঝগড়া মীমাংসা করার জন্য আমার কাছে আসো তোমাদের অনেকে দলিল প্রমাণ পেশ করার ব্যাপারে বড় পটু ও চালাক হয় তখন আমি তার ওই কথার ভিত্তিতে যদি কারো বিচার ও ফায়সলা করে দিই কাদাই তালাহু নার হেসাই আলিহিদা আমি যদি তার কথার ভিত্তিতে ফায়সলা করে দিই এবং কারো হককে কাউকে দিয়ে দিই তাহলে মনে করে নিও জাহান নামের একটা টুকরো আমি তাকে দিলাম ফলে এখন সে জানতা তা না নেয় মানে একথা মনে করলে চলবে না যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যেহেতু করে দিয়েছেন যেহেতু আমার বিচার করে দিয়েছেন তিনি অথবা এই জিনিসটা আমার জন্য হালাল হয়ে গেল তা কিন্তু হবে না তিনি বলছেন আমি মানুষ হিসাবে তোমাদের কারো সাক্ষী দেওয়ার ভিত্তিতে আমি বিচারটা করে দিয়েছি কিন্তু আমি বিচার করে দিলেও আসলে যদি সেটা তার প্রাপ্যের না হয় এটা যদি তার অধিকারের না হয় তাহলে এটা হবে জাহান নামের একটা টুকরা অর্থাৎ এই জাহান নামের টুকরাকে সে যেন গ্রহণ না করে তাহলে দুই নম্বর যে ক্ষতিটি আমরা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে জানতে পারলাম সেটা হচ্ছে যে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয়ে যায় যার হয়ে আমরা সাক্ষী দিই অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয় যার বিরুদ্ধে সাক্ষী দিই কারণ এই সময় মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওর প্রতি আমি জুলুম করে ফেলি যার বিরুদ্ধে সাক্ষী দিই সে একজন মাজলুম হিসাবে নির্বাচিত হয়ে যায় সে একজন অত্যাচারিত হিসাবে নির্বাচিত হয়ে যায় আর আমি জালেম এবং অত্যাচারী হয়ে যায় আর জালিম অত্যাচারী হওয়ার কারণে সে হয়তো একদিন আমার জন্য বদুয়া করবে তার প্রতি যেহতো জুলুম হয়ে গেল আর এই জুলুমটা হলো আমার কারণে আমার মিথ্যা সাক্ষীর কারণে এই জুলুমটা যেহেতু তার প্রতি হয়ে গেল অতএব সে একদিন নাই একদিন আমার হয়ে বদুয়া করতে পারে আর মজলুমের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সালাতিরিশ শ্রেণীর মানুষের দোয়া বা বদুয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন তাদের দোয়া কোনোদিন দিন রদ হয় না আসা হাত এক নম্বরে হচ্ছে সেই ব্যক্তির দোয়া যে রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে রোজা রাখা অবস্থায় যখন সে আল্লাহর কাছে দোয়া করে তখন তার দোয়া রদ হয় না মহান আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করেন দুই নম্বরে হচ্ছে আল ইমামুল আদেল সুবিচারক যে সুবিচার করে যে ইমাম সুবিচার ন্যায় পরায়ন হয় তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয় যখন সে দোয়া করে তখন আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করেন আর নির্যাতিত মজলুমের দোয়া আল্লাহ রবুল্লা আলমীর কাছে কবুল হয় আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটাই আসমানের দিকে উঠিয়ে নিয়ে যান আবু সামা আর এর জন্য আল্লাহ রব আলমিন আসমানের দরজা খুলে দেন ওয়াইয়াকুল ওরব আল্লাহ রব আলীন বলেন আল্লাহ রব আল তার ইজ্জতের কসম করে বলেন যে আমি অবশ্যই অবশ্যই তোমার সাহায্য করব যদিও কিছু পরে হয় তাহলে এখানে রাসুল করিম সাল আলী সাল্লাম বলছেন যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সে কারোপতি জুলুম করে বসে আর মজলুম যখন তার বিরুদ্ধে কোনো দোয়া করবে বা দোয়া করবে তখন তার দুয়াজে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তার দুওয়াজে রদ হবে না এটা আমরা পরিষ্কার করে বুঝতে পারতেছি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বললেন যদি মিথ্যা সাক্ষীর ভিত্তিতে কারো আত্মসাত করে নেওয়া হয় তাহলে এটা হবে সবথেকে বড় অপরাধ এবং সব থেকে বড় গুনার কাজ হয়ে যাবে একজন সাহাবি বলছেন ইয়ার রাসুল্লাহ ও আলাউ খায়না সৈয়ান ইয়াসা যদি এটা সামান্য কিছু হয় তবুও কি এটা বড় কাজ হয়ে যাবে বড় অন্যায় হয়ে যাবে আল্লাহ নবী বলছে ও আলাউ খায়না কাঁদি বা মিনাল আরাক যদি সেটা আরাকের একটা ডালও হয় তবু এটা অন্যায় হয়ে যাবে আরাক একটি গাছের নাম যে গাছের দাতন হয় বা দাঁতন করা হয় এই সামান্য ডালও যদি কেউ কারো আত্মসাত করে নেয় বা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে মিথ্যা কসমের ভিত্তিতে যদি কেউ কারো এইভাবে আত্মসাত করে নেয় তাহলে তার ঠিকানা হবে জাহান নাম এবং তাকে একদিন জাহান্নামে যেতে হবে সাহাবিরা বলছে যদি এটা সামান্য কোনো জিনিসও হয় তাহলে কি এরকম হয়ে যাবে আল্লাহ নবী যদি সামান্য কোনো জিনিস হয় সামান্য জিনিস আর এক গাছেরও একটা ডালও হয় তবুও তাকে এইটার কারণে জাহার নামে যেতে হবে তো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয়ে যায় যার বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষী দিই আর তখন সে বদদুয়া করলে এই বদুয়া যে আল্লাহর কাছে লেগে যাবে এবং যে সাক্ষী দিয়েছে তার যে বদদুয়ার কারণে সে যে ক্ষতিগ্রস্ত হতে পারে তা আমরা পরিষ্কারভাবে জানতে পারছি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের এই হাদিস দ্বারা অনুরূপভাবে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যে ক্ষতিটা সমাজের হয় সেটা হচ্ছে যে পাপিরা বা মুজরিমিনরা যারা অন্যায় করে তারা শাস্তি থেকে নিষ্কৃতি পেয়ে যায় আর শাস্তি থেকে নিষ্কৃতি পেয়ে যাওয়ার কারণে সমাজে অন্যায়ের সম্প্রসারণ হয় অন্যায় আরও বাড়ে অন্যায় কমে না আর এটা তো আমরা আমাদের সমাজে খুব ভালো করেই দেখতে পাচ্ছি সঠিক বিচার না থাকার কারণে এবং যারা অন্যায় কাজে জড়িত লিপ্ত তাদের সঠিক বিচার বা শাস্তি না হওয়ার কারণে অন্যায়ের মাত্রারা বেড়েই চলছে কারণ তারা বুক ফুলিয়ে ঘুরছে তারা অন্যায় করে যাচ্ছে আর মিথ্যা সাক্ষীর ভিত্তিতে তারা নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হচ্ছে আদালত তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না কারণ আদালতের করার কিছু নাই যেহেতু সাক্ষী সব মিথ্যা হয়ে দিচ্ছে অর্থাৎ তাদের কোনো শাস্তি হচ্ছে না আর এই শাস্তি না হওয়ার কারণে আজকে আমাদের সমাজ একবারে ছেয়ে গেছে চতুর্দিক থেকে অন্যায় আর অনাচারে কারণ ব্যবিচারের শাস্তি নেই মদপানের শাস্তি নেই আরও রক্তপাতের শাস্তি নেই চুরি ডাকাতির শাস্তি নেই কারো কোনো শাস্তি নেই অন্যায় কাজ করছে আর একজন সাক্ষী খাড়া করে নিয়ে কোটে হাজির করছে আর এই ব্যক্তি কিছু দুনিয়ার পুজি। দুনিয়ার কিছু টাকা পয়সার বিনিময়ে এই লোকটির হয়ে গিয়ে কাল ওর হয়ে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওই লোকটিকে বাঁচিয়ে নিচ্ছে অত সে বুঝতে পারছে না এই লোকটি মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বেঁচে যাওয়ার কারণে যে আরো অন্যায় করবে অন্যায়ের পথ যে তার জন্য আরো খুলে যাবে এবং সমাজে যে আরো অন্যায় অনাচার হবে এটা সে বুঝতে পারছে না আজকে সমাজে কত রক্তপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো বিচার নেই কোরআনে আইন যদি থাকত আর সঠিক বিচার যদি থাকত হত্যার পরিবর্তে হত্যা চুরি করলে হাত কাটা যাবে ব্যবচার করলে তাকে দণ্ড বা প্রহার করা হবে বা তাকে পাথর ছুড়িয়ে মারা হবে যদি সে বিবাহিত হয় এই সমস্ত কোরআন আইনগুলো যদি থাকত তাহলে সঠিক বিচার হতো আর সঠিক বিচার যদি হতো তাহলে সমাজে অন্যায় অনাচারের সম্প্রসারণ হতো না এগুলি বাড়তো না আস্তে আস্তে করে এগুলি সমাজ থেকে দূর হয়ে যেত আর একটা শান্তিদায়ক সমাজ কায়েম হয়ে যেত যেখানে সুবিচার থাকতো শান্তি থাকত মানুষ শান্তির শ্বাসে বসবাস করতে পারতো তো একজন দাতা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে পাপিরা কিন্তু সঠিক শাস্তি পাচ্ছে না এবং তাদের প্রাপ্য যে শাস্তি হওয়া দরকার তা কিন্তু হচ্ছে না মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই যারা মিথ্যা সাক্ষী দেয় তারা সত্যিকারের বড় অপরাধী সমাজের অপরাধী এবং তারা শরীয়ত বিরোধী এবং এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কালকে ক্যামতের মাঠে তাদেরকে যে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এ কথা কোরআন হাদিসের আলেকে আমরা সহজেই বুঝতে পেরেছি অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর ওপরে মিথ্যা আরোপ করা হয় যা আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন বা বলে দিয়েছেন ওলা তাকুল হেমাদ তিফ আলসি তে অবলম্বন করোনা বা এমন কথা যেন বলে দিও না যে এটা হারাম আর এটা হালাল মানে মিথ্যা বলার অভ্যাস তাই যেটার মন সেটাকে হারাম বলে আর যেটা ইচ্ছা সেটাকে হালাল বলে এদি তারা কি করতে চাইতারু আল্লাহিল ক্যাদে এরকম ভাবে তোমরা আল্লাহর ওপরে মিথ্যা আরোপ করতে চাও ইন আল্লাফর আল্লাহ যারা আল্লাহর ওপরে মিথ্যা আরোপ করে লাইফ লেহন তারা কোনোদিন সফল কাম হতে পারবে না তারা কোনো দিন হতে পারবে না তো মিথ্যা সাক্ষী মিথ্যা বলা এগুলির কারণে আল্লাহ রব্বুর আলমীর ওপরে মিথ্যা আরোপ করা হয় আর এটা অতীব বড় অপরাধ অত্যক প্রত্যেক মানুষের উচিত যে সে নিজেকে মিথ্যা বলা থেকে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত রাখবে কারণ যদি আমরা এই জীবটাকে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত রাখতে পারি যেমন কোরআল হাদিস মোমিনদের গুণের কথা বলা হয়েছে যে মোমিনরা কোনোদিন মিথ্যা সাক্ষী দেবে না আর সত্য সাক্ষীকে তারা গোপন করবে না বরং সত্য সাক্ষী তারা দেবে আর মিথ্যা সাক্ষী থেকে তারা নিজেকে বিরত রাখবে যদি এরকম কাজগুলো আমরা করতে পারি তাহলে কালকে ক্যামতের মাঠে এই জবান আমাদের বিপদের কারণ হবে না কালকে ক্যামতের মাঠে এই জবানের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না কালকে ক্যামতের মাঠে এই জবানের কারণে আমাদেরকে আল্লাহ রব আলমিন জান্নার থেকে বঞ্চিত করবেন না যদি আমরা এর হিফাজত করতে পারি কারণ আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি হাদিসের মধ্যে আমাদেরকে বলছেন মাইয়াজমানুলি মা আদমান বহারি ও মুসলিমের হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলছেন মাইয়াজমানুলি মা বাইনা লেখাইয়াই হে অমাবাই না রিজলাই হে আত্মহুল জান যদি মানুষ তার দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা আছে তার যদি সেই হিফাজত করতে পারে অমা বাইনা রিজলাই আর তার দুই পায়ের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা সুরক্ষণ করার দায়িত্ব যদি কেউ নেয় আমি নবী তার হয়ে জান্নাতের দাবিন হচ্ছি মানে সে যে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নয় আমাদের দুই চোয়ালের মধ্যে কোন জিনিসটা আছে তা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা জীব নবী বললেন যদি এই জীবের হেফাজত করার দায়িত্ব কেউ গ্রহণ করে আর দাবিন হয় যে না সে এই জীব দ্বারায় কোনো অপকর্ম করবে না এই জীব দিয়ে সে কারো চুগলি করবে না এই জীব দিয়ে সে মিথ্যা কথা বলবে না এই জীব দিয়ে সে মিথ্যা সাক্ষী দেবে না এই জীব দিয়ে আরো যত রকমের অন্যায় সাধিত হয় এই জীব দিয়ে যত অন্যায় কাজ করা হয় এই সমস্ত অন্যায় কাজ থেকে সে জীবের হিফাজত করবে এরকম জামিন যদি কেউ হয় এরকম দায়িত্ব যদি কেউ গ্রহণ করে তাহলে আমি রবি তার হয়ে কালকে জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করবো আমি জামিন হব সে অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবে মামা বাইনারি জেলাই হে और दूसरी पायर मध्य कि जिससे बुझते दुई पायर मध्य आज लज्जार स्थान जो पुरुष हई नारी हई सके मिले जो निजे निजे लज्जा स्थान हिफाजत करीबिचार सम्पूर्ण सरल होना समाजे व्यविचार होना और समाज जखे व्यविचार होना তখন সমাজ একটা শান্তির সমাজ হিসাবে গঠিত হয়ে যাবে আর যখন শান্তির সমাজ হিসাবে গঠিত হয়ে যাবে তখন আমাদের পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা সব দিক দিয়ে আমরা উন্নত হয়ে যাব যা অন্যান্য দেশে আমরা দেখতে পাই যেখানে কোরআনে আইন আছে যেখানে ব্যবিচারের বিচার আছে যেখানে মতপানের বিচার আছে যেখানে হত্যার বিচার আছে যেখানে মিথ্যা বলার বিচার আছে বা যেখানে মিথ্যা সাক্ষী দেওয়ার বিচার আছে এগুলি যে দেশে আছে সেই দেশকে আমরা দেখি বড় শান্তির দেশ সেখানে হানাহানি নাই মারামারি নেই কাটাকা যেখানে সেখানে যার মন তাই যে যা করবে স্বেচ্ছাচারিতা ইত্যাদি কোনো কিছুই সেখানে দেখা যায় না কেন কারণ সেখানে কোরআনের আইন আছে রবি বলছেন যদি কেউ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব দেয় তাহলে আমি রবি তার হয়ে জান্নাতে যাওয়ার দায়িত্ব নিচ্ছি সে অবশ্যই অবশ্যই জানলাতে যাবে আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে জীবের হিফাজত করার তৌফিক দান করেন ওয়াসাল্লাহ আলহ নবীনা মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়াসবিহি আজমাইন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 প্রতি সোমবার সন্ধ্যা ষাটটায় বাংলাদেশে বিশ্বজাহান পরিচালনার জন্য তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন আলোকে জীবন গড়ার জন্যে পৃথটিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম মিন আদিল্লা তুল্লাহ কাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বুলুবুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস বাংলায় দেখুন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস টিভি